ثم لا يموت فيها ولا يحيى قد أفلح من تزكى وذكر أصم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى قرالي كريمير شتاشي نبهات সাতানি মুখস্ত হয়ে যায় শুনতে শুনতে বিশেষ করে জুম্মার দিনে সৌরতুল আলা সুরতুল পাঠ করা হয় এমনি আপনারা জানেন তারপরে যদি তিন রেখা একসাথে বলেন তাহলে দ্বিতীয় রেখাতে বসবেন না আর যদি আলাদা আলাদা করে পড়েন তাহলে দ্বিতীয় বসে পাঠ করার পরে সালাম ফেরাবেন তারপরে আলাদা করে সৌরুল পাঠ করা শুননা যদিও সহজ কিন্তু ব্যাখ্যা শুনলে থাকবে অনেক তার অর্থ ব্যাপক প্রথম প্রথম আয়াতে রব্রাহীর বলেছেন সব্য হিসে সমো তসবিক অবিত্রতা বর্ণনা করো اسم তোমার মহান রবের নামের পবিত্রতা বর্ণনা করছেন আর সুসমকের সৃষ্টি করেছেন সুষম সমান সমান করে মানুষকে সৃষ্টি করেছেন যে অঙ্গ যেখানে ওই হিসাবে রেখেছেন পায়ের পরিমাণ এই হিসাবে রেখেছেন যদি মনে করেন পা একটা হতো লম্বা আরেকটা ছোট কি অবস্থা হত বলেন তো হাত যদি একটা লম্বা হতো আরেকটা ছোট তো কি হতো কি হতো কিন্তু একটা এরকম কিন্তু একটা এরকম সুন্দর হতো দেখতে আপনাকে আমাদের প্রত্যেককে রবীন্দ্র সুন্দর করে সৃষ্টি করেছেন বলি আলহামদুলিল্লাহ যিনি তকদির নির্ণয় করেছেন নির্ণয় করেছেন নির্ধারণ করে দিয়েছেন বর্ণনা করে তাই আমরা দেখেন পাঠকা আলা এই আপনি আপনার রবির কবিতা করছেন এরপরে বলছেন যিনি উদ্গত করেছেন মারা তরুলা ঘাস তারপরে ওই যে এই তরুলতাকে আল্লাহ কি করে দিয়েছেন ওষা শুষ্ক কালো আবর্জনায় কিন্তু কালো আবর্জনায় রূপান্তরিত করেছে আগে বলে আরেক করতে এইসবেন পাঠ করাবো পড়াবো তোমাকে আমরা তোমাকে পড়াবো কালায় অতপর তুমি তা ভুলবে না আল্লাহ রসুল্লাহর আলী ইসলামের আল্লাহ এতটুকু চান আল্লাহ যদি চায় তাহলে তুমি সর্বাখতে পারবে না সাধারণত আলিমুলা যদি তিনি আলিমুল হতেন তাহলে কেন ভুলে যান বুঝতে পারছেন ঠিক আছে কিনা বাংলাদেশ গিয়ে বললেন করতে কিন্তু খুব সুন্দর লাগে আল্লাহ আগে শুধু আল্লাহর নাম নিলেই হয় না কিছু মানুষ আপনি বাধা দিচ্ছেন নাম নিচ্ছে কথা হলো আল্লাহর নাম নিতে হবে আপনার পক্ষ থেকে আল্লাহর নাম নিলে অন্য পদ্ধতিতে আল্লাহর নাম নিলে নাম নিলে হবে জগৎ ক্লাসে আসতেন কিছু না কিছু তো পার্থক্য হওয়া উচিত ব্যবধান হওয়া উচিত রেশকম হওয়া উচিত আর কিছু কিনা হবে বেড়া জেনেছি মুহূর্তে সব তন্ত্র মন্ত্র স্বাস্থ্য বাদ দিয়ে দিয়েছে মোহাম্মদ রসুল বলেছে তারই তরিকা মানবো যে তরিকা নিয়ে এসেছে মোহাম্ম আমি অন্য কোন না। নবী যে করেছেন আচ্ছা আল্লাহ জানেন প্রকাশ্য ও প্রকাশ্য যা প্রকাশ্য হয় তা আল্লাহ জানে আর যা গোপনে হয় তা আল্লাহ জানে যা আপনি মুগ বলেন তাও আল্লাহ জানে যেসব জায়গায় হয়তো আবার ও যদি অন্য বোধ করে দেয় বন্ধ হয়ে যায় দেখছেন না সব জায়গায় কাজ করে না কিন্তু র আমি আপনার জন্য ইসলামী শরীয়তের বিধা বলি একদম সহজ করে দেব আপনাকে সহজ বস্তুর জন্য সহজ করে দিব সঠিক ইসলাম হচ্ছে সহজ সহজ সহজ কিনা ইসলাম সহজ কিনা আপনি যদি মনে করল কঠিন তো কঠিন আমার জন্য সহজ কি ইসলাম হচ্ছে সহজ আপনি করবেন না যেভাবে ইসলামের উপার জন্য আপনার পথ সহজ করে দিব আপনি যদি চলতে চান ইসলামের উপর আপনার জন্য আর আপনি বললেন এত কঠিন তাহলে কি হবে কঠিন আপনি অতএব আপনি উপদেশ দিতে থাকুন যদি উপদেশ উপকারী হয় এক্ষেত্রেও পরে ব্যাখ্যা যে আল্লাহ কে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে আর যার মত আল্লাহর ভয় নাই যে হতো ভাকু আর বুঝবে আর একটা ইহেতু মন দিয়ে শুনছে না মানার জন্য শুনছে না দেখি কি বলে আপনারা মানার জন্য শুনবেন কথা বলছেন হতভাগ্য ব্যক্তি ওটিকে দূরে থাকে আর হতভাগ্যকে সামনে বলছেন আল্লাহ ثم لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَا جيموها هدولي براد يشكر بي براد شبكي براد النار ماربولي كي بلنا براد إلا شبكي جاني النار الكبرى ولي برو كبير بزينة وعيش هذا أكبر كبرى برو الذي يصلى النار ثم لا يموت فيها ولا يحيا يقولون جهنم ويجابين ويقولون جواباً ويقولون نعمر بنا جلتك قولون نعمل بالله لا يموت فيها ولا يحيا ويقولون نعمر بنا جلتك مر بنا মরবে কিন্তু শুধু শাস্তি শাস্তি হাইরে হাই রে কি করলাম কি করলাম কি ফাইছে তারপরে সামনে আসো আর তার রোগের নাম নিয়ে আমরা আল্লাহর নাম নিয়ে সহায় করিল নাকি الله أكبر ورشي لك وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقاه كأن شادرون رب العالمين شادرون أنتم عن نشير بونقرون رب, رب, رب, رب العالمين صبح بل تؤثرون الحياة الدنيا برون تمرقاتي بجمنفق أولئك ইয়া দুনিয়া ইয়ুনিয়া পুরী বক্সর গেলো সারা বৎসর কিরকম কিরকম এক রমান থেকে আরেক রমান এক প্রহার রান থেকে আরেক প্রহার রম যায় কিরকম যায় বুঝতেই পারে না কিন্তু পেট ভরে কত কমাই করলেন দশ বৎসরে কত কমাই করলেন পনেরো বছরে। কত কমাই করলেন পঁচিশ বৎসরে পেট ভরে পেট ভরবে কোন সময় হ্যাঁ কবরে যাওয়ার পরে এর আগে পেট ভরে নেই বলবে না তুমি আমাদেরকে মাফ করো রূপ তো থাকবেই রূপ নিয়ন্ত্রণে রাখতে হবে قل يا عبد الرحمن تذكر ولذكر اسم ربي فصلى بل تفرون الحياه الدنيا والاخره خير وابقى অথচ <تصفيق> আগত হচ্ছে শুরু উত্তম চিরস্থায়ী আচ্ছা আবার শুরু হয়ে গেল আপনার কবরের जिंदगी শুরু হয়ে গেছে আর বন্ধ হবে কারণ জিন্দগির সাথে থাকে আমরা যেমন মায়াপ্রেটের বাচ্চা জন মনে আর পর সে মায়াপ্রেটে থাকে মায়ের পেটে যে অবস্থা শুভ আর মায়ের পেট থেকে বের হলো এটাও জিন্দি দুনিয়াই কিন্তু কত বড় তাহলে যখন মারা যাবেন তারপর থেকে যে জিন্দি শুরু হবে জিন্দি কত কর্ত হবে দুনিয়ার জিন্দিকে জিন্দির মধ্যে পুনরায় তখন শুরু হবে আরেক জিন্দি শুভ ঘুমাবেন নাকি একটু নজর করবেন এটা তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে আর কি হয় আরাম লাগছে নাকি। ঘুমেন না ঘুম আসলে একটু করবেন পানি খাবেন চা তু হ্যাঁ য়ে ছিল আর এরপরে বলছেন প্রথমে এবারে সম্বোধন যে করেন আলম এই সম্বোধন হবে তিন প্রকার এক প্রকার সম্বোধনাম বলেছেন আর উদ্দেশ্য কে নবী সালাম স্পষ্ট কেনা আর আরেক প্রকার হলো নবী ক্রিম সল্লা বলা হয়েছে কিন্তু একটা দলিন্দারা স্পষ্ট নয় যে এটা নবীর জন্য শুধু নবীর জন্য সল্লাহাম না তার অঙ্গতের জন্য এই অবস্থায় জন্য় তিন উদাহরণ প্রথম নম্বর আমরা আগে শুনেছি শরতু আলম বলেছেন আগে তার আমি আপনাকে সমস্ত মানবের জন্য রসুল হিসেবে প্রেরণ করেছি বা আপনাকে আমি তোমাদের সকলের জন্য অসুখ সাথে যে সম্বোধন করা হয়েছে এই সম্বোধন এটা হলো তার জন্য আমাদের আফিদাস আমাদের বুঝতে পারছেন কেন যেহেতু এর সাথে সম্পর্ক স্থাপন করা যাইস না এর সাথে সম্পর্ক স্থাপন করা যাইস না বন্ধুত্ব স্থাপন করা তার সাথে যাইস না এমনি ভাবে কখনো আলমী নদী ক্রিম সহ আস্বোধন করে কথা বলেছেন কিন্তু পরবর্তীতে আমি বলেছেন সবাইকে যেহেতু এটা হচ্ছে বিশেষ বিশেষ লোকের জন্য বোঝার জন্য আমি বলছি দ্বিতীয় পর্যায়ে আর তৃতীয় পর্যায়ে যেটা সাল্লিসাল্লামকে সম্বোধন করে রব বলেছেন কিন্তু উদ্দেশ্য তো তিনি শুধু তিনি নন উদ্দেশ্য তিনি এবার তার উম্মদ সবাই যেভাবে এখানে سبح اسم ربك الاعلى তুমি তোমার সুমহান রাবের পবিত্রতা বর্ণনা কর তার নামে পবিত্রতা বর্ণনা কর সুবহানাল্লাহ আচ্ছা এক কো تھا শুধু নবীর জন্য خاص না সমস্ত উম্মতের জন্য خاص নবীর জন্য কিন্তু শুধু নবী না উদ্দেশ্য সমস্ত উম্মত তাই নবী کریم الله আলাইহি কিন্তু কি আর কি হয় তার এক হাজার গুণা মাফ করবেন কিংবা তাকে এক হাজার নাকি দান করবেন সুভানা তাই সময় নষ্ট করবেন না ভালো কাজে সময় লাগাবেন আপনি যদি দেখে সময় যায় না তো কি করবো দেখতে হবে সময় যায় না বললে একটু চিত্ত বিনোদন মন খুশি করার জন্য তুমি আমাদেরকে শান্তান আর গান্পত্য বাঁচাতে আল্লাহ লাফামি খেলতে নাফামারি করতে জুয়া খেলতে আল্লাহ পবিত্র তার করি আল্লাহ সদর দু ত্রুটি থেকে মুক্ত যখন আপনি বললেন সুহ তার মানে আল্লাহ সব ত্রুটি আর দোষ থেকে মুক্ত কিনা আল্লাহর আল্লাহ আছে আল্লাহর যেসব নাম রয়েছে যেমন আল্লাহর নাম হাই হাই আপনাদের হায়াত আছে যদি হায়াত আছে চলতেন কিরকম হায়াত আছি কিন্তু আপনার হায়াত আল্লাহর হায়াত আছে আল্লাহ হচ্ছে পরিপূর্ণ আর আপনার আয়াত হচ্ছে অসম্পূর্ণ ঠিক না আল্লাহর হায়াত অসম্পূর্ণ দেখেন আপনার যে আপনার জীবন আগে ছিল না ঠিক না জীবন লাভ করেছেন আপনার জিন্দগি ছিল না আর এই জিন্দেগি চিরস্থায়ী থাকবে না কিছুদিন পরে শেষ আচ্ছা এবারে আল্লাহর যে জীবন স্থায়ী তাহলে আল্লাহর জিন্দেগি আল্লাহর জীবন পরিপূর্ণ আর আপনার জিন্দগি এটা কি অসম্পূর্ণ আপনার মধ্যে ত্রুটি আছে আর ওদের জিন্দিগির মধ্যে কোন রকমের ত্রুটি নাই আল্লাহ এক নাম হচ্ছে আসামিয়া শুনেন আপনি শুনেন আপনি শুনেন কিনেন শুনেন আচ্ছা আপনারা যখন আসা যাওয়া করবেন একদম দাঁড়িয়ে মাথা নোয়া নোয়ানো যাইসি না এরকম না এরকম সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন নতুন বুঝবেন মাথা শুধাবেন না রুকুর মতো হয়ে যায় রাহেদুল্লাহ রুকু একমাত্র কার করবেন মাথার মতো কারো সামলে করবেন না আসা যাওয়া করেন ওজনে যাবেন মাথা নুইয়ে যাবেন না একদম খারাপ বলেন তো আপনি কয়ের আজ শুনবেন এর সাথে কয় জনের কথা শুনবেন হ্যাঁ অন্যদিকে আপনার শ্রবণ শক্তি এটা স্থায়ী আর শ্রবণ শক্তি ত্রুটি মুক্ত আল্লাহ সর্বশ্রুত এসে তিনি বিশেষ ব্যাপারটি এখন বলবো না অভিযোগ করলেন নবী করিম সালের কাছে আর ওই মহিলা আল্লাহ হসুন ওই যে রুম ছিল রুমের ছিলেন আর রমি ছিলেন আর মা আয়সার ঘর মা আয়সার ঘরে মা আয়সার ঘর কত বড় ছোট ঘর তো মা আয়সা বলেন ওই মহিলা এসে আল্লাহ রসুন সাথে কথা বলছেন আস্তে আস্তে কথা বলছিল আমি কিন্তু তার সব কথা আমি শুনতে পাইনি অনেকটা স্পষ্ট না বুঝি আমি এখানে আসি আপনারা দুইজন ওখানে বসে একটু কথা বলছেন তাই না আপনার এখানে তিনজন আছে দুইজন কথা বলছি আরেকজন কাছে সব বুঝতে পারবেন যদি কাজ পেয়েছে শুনে হয়তো কিছু কিছু শুনে সব বুঝবে না শুভ আনন্দ কথা বলছিলেন কথা বলছেন মা এসে উদ্দিনা বলেন ওই মহিলা আল্লাহ সাথে কথা বলছেন আমি তার সব কথা আমি শুনতে পাইনি কিন্তু ওরকম তুলনা হয় আল্লাহ বলেন্লি সামি আল্লাহ যে মহিলা আপনার সাথে এসে কথা বলছিল ওই মহিলার কথা আল্লাহ শুনছেন আর আপনার উপস্থিত সময় আল্লা আল্লাহ কই বলবেন না না আল্লাহ এখানে আছে এখানে আছে এবার কিছুদিন পূর্বে হজে যাবে একটা লোক জিজ্ঞেস করলাম বল তো আল্লাহ কই বলে আল্লাহ এখানে আছে এখানে আর আর একটা বলেন বললেন তো যদি আল্লাহ মানুষের মনে থাকে তাহলে আচ্ছা যখন এক একটা মানুষ বলা যায় তখন মানে আল্লাহ তাই নাকি তাহলে কি রকম আল্লাহ আপনি এরকম না বলে আল্লাহ আল্লাহ আল্হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কত মানুষ কথা বলছে কত প্রায় কথা বলছে সবার কথা শুনছে আর বুঝছেন বলো সুহান ধস বক্তব্য শুনলে ঘুম আসার কথা হয় কি ভাই উপকৃত হচ্ছে না আপনি বললেন তার মনে হচ্ছে সব রকমের দুষ্ থেকে ত্রুটি থেকে আল্লাহ মুক্ত তার সত্তা আর কেউ কেউ বলেছেন তার নামের পবিত্র তালনা করো নামও ঠিক আছে সত্তাও ঠিক আছে কারণ দেখেন আপনি আল্লাহ রবুল আলমীর যত নাম আছে সব নামে রহমান কিরকম রহমান আল্লাহ রহমান আপনি বললেন যেসব নাম আছে ওই নাম অনুযায়ী আল্লাহ আল্লাহ নাম আর সত্তা উভয়টা সমান সমান দিয়ে সমান বলতে কি আল্লাহ পাওয়া যাচ্ছে যেমন হয়তো তার মধ্যে দয়াশী তার গুণ একদম নেই আছে না আপনার নামের মধ্যে পাওয়া জরুরি না কিন্তু আমিনের যেভাবে না এখানে বলছেন রহমতুল্লা তুমি তোমার রোগের পবিত্রতা বর্ণনা করো তার নাম উল্লেখ করে তুমি তার পবিত্রতা শুধু মন দিয়ে না বরং এবং মন উবৈ দিয়েই তুমি তোমারতা বর্ণনা করো আপনি যখন বলবেন শুভানন্দ তখন শুধু মন দিয়ে বললেন ইয়ে বলবেন হ্যাঁ মনেও থাকবে মুখেও থাকবে কে আপনারা পরিচালনা সবকিছুর মালিক কে আল্লাহ এই তিনটি জিনিসের সমন্বয় হচ্ছে এরপরে হলো আল্লাহ আল্লাহ গুণগত ভাবে সবার উপরে আর সত্যাগত ভাবে আল্লাহ মর্যাদা সবচেয়ে বেশি ঠিক না আল্লাহ মর্যাদা সবচেয়ে সত্তাগত ভাবে আল্লাহ উ সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ তাহলে উভয় দিকে আল্লাহ সবার উপরে মর্যাদাশীল মর্যাদার দিকে আল্লাহ সবার উপরে আর সত্তাগত কি আল্লাহ হওয়ার উপরে সব বিহিস ম রব্বিকাল আলামি الذي خلق فسوى جنس সৃষ্টি করেছিলেন আর সমান করে রেখেছিলেন ফসবন আল্লাহ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে সৃষ্টি করেছেন এই যে সৃষ্টি করা আগে আপনার অস্তিত্ব ছিল না আপনাকে অনস্তিত্ব থেকে বের করে অস্তিত্ব এনেছেন তাই তিনি হলেন তারপর সুন্দর করে নিয়মতান্ত্রিক আপনাকে রেখেছেন দেখুন তো আল্লাপাক যেসব সৃষ্টি সৃষ্টি করেছেন এর মধ্যে থেকে একটা হচ্ছে মাসি ছিলেন দুবাব ছিলেন আপনি কি করেন ওকে তাড়িয়ে দেবেন দিনের ভয় আবার চলে আসে এটা হচ্ছে তার বোন একটা মানুষ তার ভাল্লুক ছিল ভাল্লুক ভাল্লুক ছিলেন তার সে পুষ করেছে সে পেলেছে ভাল্লুক সে ঘুমায় তো ভাল্লুক কি করে কোন একটা কিছু আসলি ওকে কিন্তু কি করলো একবার ও বারবার চলে আসে আবার চলে আসে রেগে গেছে বললু ও নিয়ে যে হাতে একটা পাথর পাথর নিয়ে বেড়েছে মাথায় মাথায় এই হলো বলে দু বলে দু আবার ফেরে চলে আসে আচ্ছা দেখুন তো আল্লাহ বলেছেন উদাহরণটা কি তোমরা আল্লা সাহেব নিয়ে যায় তাহলে ওই মাসি থেকে তারা ওই জিনিসটি কেড়ে নিতে পারবে না উদ্ধার করতে পারবে না কিন্তু ওরা আল্লাহকে ভুলে গিয়ে নিজেরা নিজেদের পক্ষ থেকে মাটি দিয়ে কিছু নির্মাণ করে তারপরে ওর উপর গ্লাস আর জ্বালিয়ে ওগুলোকে বানায় মাজা আর এ জায়গা জায়গা গিয়ে ভক্তি নিবেদন করে তাহলে হিন্দুদের মূর্তি পূজা আর কথিত মুসলমানদের কোবর পূজা পার্থক্য হল আগে তো হয়তো অনেকেই কোবর পূজা করেছে। এখানে আছে কেউ কোবর পূজা করেছে কে কে করেছেন হাত কোবর পূজা হয়তো দুইজনই বের হলো আর কেউ করে দিন বোঝা গেলো আচ্ছা বার্ষিক পুরুষে অংশগ্রহণ করেছেন কয়জন আছেন হাত আচ্ছা আপনারা বার্ষিক পুরুষে কেন বলেন কি উদ্দেশ্যে গেছেন নজর পেশ করা সব দরগার দুর্গা সমান দরগা দুর্গা সমান বাংলা মাটিতে ভারত মহাদেশ জায়গায় আলী বিনা পাঠিয়েছেন কি নির্দেশ নিয়ে আর যদি উঁচু খবর দেব তাহলে মাঠের সাথে তাহলে উঁচু খবর দর্গা তো যিনি দেখিয়েছেন আপনি দেখুন তো আমাদের সকলের আপনি কোথায় যাবেন না যাবেন কি করবেন কি না সব আল্লাহ লিখে রেখেছেন অন্যদিকে আপনার জন্য যা লিখে রেখেছেন তার কত আপনার জন্য সহজ করে দিয়েছেন মায়ের দুধ খেয়েছে না এমনি কিন্তু মায়ের দুধ খায়নি ঠিক না যারা ঘুমায় ওরা মায়ের দুধ খায় ওরা অন্য কিছু খেয়েছে দেখুন তো উদাহরণ বাচ্চা জন্ম নেয় সে বুঝে সে বুঝতে পারে তার মাকে তার মা এক মা আরেক মা সে খাবে না সে তার মা দুধ খায় আমি বলছি ঠেকায় না एक दिन बच्चा सिबूजी धर्मा के ला इलाहा इल्लल्लाह यमन के बाबू मुझे एक बच्चा सितर उजनो लिए से दिग मोरधन दिगुणत से मुश्किल है दीछे तब बापा দেখবো না কিন্তু ইবড়া তার বাড়ি বানায় ঘর বানায় দেখবেন সেও বুঝে কোন জায়গায় ঘর বানালে বাড়ি থেকে বাসব ঘর বানায় স্থানে এমনিভাবে সে খাবার নিয়ে যায় যেমন একটা ভাত একটা দানা সে নিয়ে গেল কোথায় তার ওই ইচ্ছি যেখানে সে বাস করে ওখানে নিয়ে ওখানে দিয়ে খায় যেন কিছু উত্তন্ন না হয় পরে সে যখন সূর্য উদিত হয় তখন ওই খাবারটা বের করে শীতের থেকে সূর্যের আলো তার মধ্যে লাগে আমাদের সচকে দেখা বুঝলে ফেপ্রুয়ার মধ্যে অনেক পরীক্ষা রয়েছে অনেক কিছু দেখতে বুঝতে পারি পিপ্রার মতো কম প্রাণী রয়েছে নামে উঠতে পারছে না তিনি ঘুমছেন কতবার উঠে সংখ্যা স্মরণ হচ্ছে না চব্বিশ বা পঁচিশ চব্বিশ বার বা বার এরকম করার পরে উঠে গেছে আমি মনে করছি কিছু পারবো না যখন পিঁপড়া থেকে অবস্থা দেখলাম চব্বিশ বার পঁচিশ বার উঠানা করার পর সে কৃতকার্য হয়ে গেল তো আমি বললাম এই যে পিঁপড়া এই পিঁপড়া আমি শিক্ষা পারি না আমরা বুঝি আমরা চিনি যদি আসল রক্তে আমরা আমাদের রক্ত ছিনি তাহলে আমরা নাহি করতে পারি না যদি আমরা আমাদের রক্ত ছিনি আমরা একমাত্র আল্লাহর ইবাজ করি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদের হৃদয় দাও হক বোঝা তো হক মারা তো আল্লাহ তোমার জন্য তোমার দিন শিখার জন্য সময় বের করার আল্লাহের প্রতি সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ আত্মীয় সকলকে পাঁচ বক্স জামাতের সাথে আদায় করার অভিজ্ঞতা আল্লাহাদের সকলকে দুনিয়া ভারতের কল্যাণ দাও জাহান্ন থেকে নাজ দাও খবর আদার থেকে নাজাত দাও